আমরা সিলেটের জৈতাপুরে একটি নির্মম শাহাদ এবং উপর হামলার ঘটনা নিয়ে কিছু কথা বলতে চাই আমরা ইতিমধ্যে গণমাধ্যমে জেনেছি ছাব্বিশে ফেব্রুয়ারি দু রাতের বেলায় একটি মাহফিলে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে পাশের মাদ্রাসার ছাত্র এবং আলেমদের উপর হামলা চালিয়েছে আঠারশি পীরের অনুসারীরা যারা বাংলাদেশে একটি ভণ্ড পীরের অনুসারী হিসেবে পরিচিত সে হামলায় তাৎক্ষণিক ভাবে আস্তে আস্তে হাসপাতালে বেডে শায়িত আছে আমরা এই ঘটনা নিয়ে খুব সারা বাংলাদেশে আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের মাঝে একটা বেদনা এবং একই সঙ্গে ক্ষোভের সঞ্চার করেছে আমরা এই ঘটনার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রথমেই রোহের মাকিমার কাছে হাসপাতালে সাইিত আছে এই ঘটনার ক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে যে দাবি জানাব সেটা হচ্ছে দ্রুত এই ঘটনার বিচার করা দরকার কেন এই নারকীয় হামলা ওলামায় উপর একটি ভণ্ড পীরের সেখানে চালালো কারা এর জন্য দায়ী কারা অপরাধী তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া এবং মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া যারা হত্যা কাণ্ডে জড়িত তাদেরকে কারণ আরো কয়েকজনকে তারা হত্যা করতে যাচ্ছিল তাদের হত্যা টার্গেট অনেকেই ছিল এটা বোঝা যাচ্ছে ঘটনাতে দ্বিতীয়ত আমরা জনসাধারণের কাছে আহ্বান করবো যারা ধর্মপ্রাণ মানুষ তাদের কাছে আমরা বলবো যে বাংলাদেশে এই একমাত্র আট্রসি পীর নয় বরং এরকম যারা নানা ধরনের ভণ্ডাম যেটা ইসলামের মূল বিশ্বাস এবং আকিদার সঙ্গে যাদের সংঘর্ষ এবং সংঘাতের বিষয়গুলো আরো যারা রয়েছে হেসবত এ ধরনের বাতিল দল বাতিল পীর ও মাজার পূজারী সংঘগুলো সম্পর্কে মুসলমান জনসাধারণ যেন সচেতন হয় এটা শুধু এমন নয় যে এটা ধর্মীয় কোনো উপদল ধর্মীয় কোন গোষ্ঠী গ্রুপের বরং যারা নিজেদেরকে ইসলামের পোশাক পরিয়ে নানা ধরনের আদায়ের তাদেরকে নিজ থেকে চিনে নেওয়া এবং বর্জন করা এটা সাধারণ ধর্মপ্রাণ সুস্থ মানুষের সুস্থ চিন্তা ও রুচির মানুষের এটা একটা দায়িত্ব কর্তব্য আমরা আলেম সমাজ যারা রয়েছি যারা দিনের কাজের সঙ্গে যুক্ত আলেম দায়ী তাদের সকলের কাছে আহ্বান করব সেটা হচ্ছে বাংলাদেশের সকল পর্যায়ের মাজার এবং তাদের ব্যাপারে আমাদের প্রধান কাজ হচ্ছে, বারবার স্পষ্ট বক্তব্য দিয়ে যাওয়া তাদের ব্যাপারে জনসাধারণকে সচেতন করা এবং তাদের মোটা দাগের ভুলগুলো বিচ্যুতি এবং ইসলামের সঙ্গে তাদের সাংঘর্ষিক অবস্থানগুলো মানুষের কাছে খুব সংক্ষেপে এমনভাবে ব্যক্ত করা যিনি ইসলাম সম্পর্কে লম্বা তাদের সমস্যা এবং চর্চা এবং তৎপরতা রয়েছে যেমন চট্টগ্রামের কিছু অংশ সিলেটের কিছু অংশ এবং বাংলাদেশের আরো কোন কোনো জেলায় সেসব জায়গায় পরিকল্পিতভাবে সুন্দরভাবে এই কাজগুলো আঞ্জাম দেওয়া যেন দীর্ঘমেয়াদী পদক্ষেপের মধ্য দিয়ে মানুষ তাদের চক্র থেকে তাদের পাতা ফাত থেকে বের হয়ে আসতে পারে আমরা এর পাশাপাশি সকল পর্যায়ের এবং ধর্মপ্রাণ সমাজের আহ্বান করব যে ভণ্ড পীর মাজার পুজারি এবং তীব্র বেদাতি সমাজের বিরুদ্ধে পরিস্থিতি যদি এমন দেখা যায় যে কোন ধরনের সংঘাত কিংবা ফাঁদ পাতা হচ্ছে সংঘর্ষের জন্য সেখান থেকে সরে আসা এবং মানুষকে সচেতন করতে থাকা তাদের ভণ্ডামি এবং তাদের ইসলাম বিদ্যুতির বিষয়গুলো বারবার পরিষ্কার করতে থাকা কিন্তু কোন অবস্থাতেই সংঘাত এবং সংঘর্ষে না জড়ানোর চেষ্টা করা এটা এজন্য নয় যে এটা ভয়ের ব্যাপার এটা এজন্য নয় যে আমরা নিরাপদ থাকতে চাই বরং এটা এজন্য যে ফাঁদ পাতা হয় বড় রকমের ঝামেলা সৃষ্টি করার জন্য এবং দীর্ঘমেয়াদী দাওয়াতি কার্যক্রম ইসলাহী কার্যক্রম এবং মানুষকে সচেতন করার যে কার্যক্রম সেটাকে থামানোর জন্য এজন্য তাদের পাতা ফাঁদে বানা দিয়ে আমাদেরকে এই ধরনের ভণ্ড, পূজারি এবং ইসলাম বিচ্যুত বিভিন্ন চক্র শ্রেণীর বিরুদ্ধে মানুষকে অব্যাহত দিয়ে যাওয়া এবং সচেতন করে যাওয়ার কাজগুলো করে যেতে হয় আমি আরেকটি কথা বলতে চাই সে কথাটি হচ্ছে যে আমাদের সচেতনতার একটি বড় কারণ এটাও সচেতনতা লালন করার বা সচেতনতা লালন করার যে প্রয়োজনীয়তা সেটা এজন্য যে দেশের বাইরে এবং দেশের ভেতরে ইসলাম বিদ্বেষী চক্র অথবা বাংলাদেশের মুসলমান ধর্মপ্রাণ মানুষদের মধ্যে নানা ধরনের সংঘাত এবং সংঘর্ষ সৃষ্টি করে সুযোগ গ্রহণ করা এবং দেশের ভেতরে আলেম সমাজকে ইসলামী সমাজকে কণ্ঠাসা করা অথবা আক্রমণ ও নানা রকম কূটনৈতিক ঝামেলায় ফেলার চেষ্টা করা এর চেষ্টার পেছনে অনেক বড় বড় চক্র এবং শ্রেণী সক্রিয় আছে বলে বিভিন্ন আলাপতে এটা প্রকাশ পাচ্ছে এটা শুধু বাংলাদেশেরই দৃশ্য নয় বিভিন্ন মুসলিম দেশগুলোতেই দেশের ভেতরে এরকম চক্র এখন সক্রিয় আছে এর জন্য আমাদের বিরুদ্ধে ইসলামের সাথে যাদের দূরত্ব রয়েছে যারা বারবার বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি বিচ্যুতির আকিদা এবং চিন্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় তাদের ব্যাপারে মানুষকে সতর্ক করার কাজগুলো করতে হবে এবং সুযোগ সন্ধানই দেশের ভেতরের এবং বাইরের কোন চক্র যেন এখান থেকে সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সচেতন থাকতে হবে এটা হচ্ছে মূলত একই সঙ্গে কাজ করে যাওয়া এবং একই সঙ্গে একটা সমান্তরাল একটি আহ্বান আমি আজকে জৈন্তাপুরের এই বেদনাদায়ক ঘটনায় যিনি শাহাদ বরণ করেছেন তিনি সহ যারা যারা আহত হয়েছেন যারা আক্রান্ত হয়েছেন সকলের জন্য আমি দোয়া করি আমরা দোয়া করি এবং সারা দেশবাসীকে আমরা আহ্বান করি আমরা যেন এ ধরনের ঘটনায় দোয়া এবং জাতির জন্যই ক্ষতিকর এমন নয় বরং এ ধরনের সুযোগ সন্ধানী ভন্ডপীরের অনুসারী ভন্ডপীর, বাতিল সংঘ মাজার যারা নানা ধরনের দুনিয়াবি, স্বার্থ সুবিধার জন্য ইসলামের মধ্যে বিকৃতি সাধনের চেষ্টায় লিপ্ত তাদেরকে জাতীয় স্বার্থেও রাষ্ট্রীয় স্বার্থেও দেশীয় স্বার্থেও তাদের পথ রোধ করা এবং তাদেরকে বিচ্যুতি থেকে ফিরিয়ে আনার দেশীয় এবং সরকারি উদ্যোগ প্রয়োজন তাদেরকে আমরা আহ্বান জানাই যেন তারা প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করে এদেরকে বিরত করেন এবং দেশের মানুষকে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের অধিকার ও সুযোগ দান করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই দিনের উপর ইস্তেকামাতের সঙ্গে থাকার তৌফিক দান করুন وآخر دعوان عن الحمد لله رب العالمين